بعد. যা রচিত হবে সেটা হচ্ছে সন্তান বসু শ্রাবের সর্বনিম্ন এবং সবচেয়ে বেশি সময় কোনটি সেটা জানার জন্য হম প্রথমত কথা হচ্ছে যে নিপাস বা সন্তান বসু শ্রাবের সর্বনিম্ন কোনো সময় নির্ধারিত নেই পর পবিত্র হয়ে সালাদী করতে হবে অন্যান্য কাজ করতে হবে এটা হচ্ছে সর্বনিম্নের ক্ষেত্রে হম হয় কিন্তু সর্বশেষ টাইম যেটা নিফাসের বা সন্তান ফসত্তর সেটা হচ্ছে চল্লিশ দিন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি এতে বলেছেন العلم من اصحاب النبي الله عليه وسلم ومن بعدهم على ان من فساء تلا الصلاه 40 يوما الا ان ترتدها قبل ذلك فتتسلي وتصلي তিনি বলেছেন যে সকল সাহাবী کرامের মধ্য থেকে যত উলামায়ে کرام ছিলেন এবং তারপরে যত উলামায়ে کرام ছিলেন সবাই এই ব্যাপারে ঐক্যমত্যে যে তবে তার আগে পবিত্রতা দেখলে তখনই গোসল করে সালাত দায়ী করবে কিন্তু যখন চল্লিশ দিন পার হয়ে যায় তখন চল্লিশ দিনের বেশি সময়কে সন্তানের সাপ বা লেফাজ হিসেবে ধরবে না বরং চল্লিশ দিনের পরের টাকে ইস্তেহাজা হিসেবে ধরবে তিনি বলেছিলেন যে সন্তান মহিলারা রসুল আকরমুলের যুগে চল্লিশ দিন পর্যন্ত সালাদ ত্যাগ করতো তারপরে নয় हादी तीन, तीन, तीन मेजर मध्य नम्बर हादी ए मे छत आलिस नम्बर हादी ए मिले